সারা বিশ্বের সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অধিকার নিয়ে আলোচনা করছিলাম অধিকার এবং কর্তব্য দুটা এমন জিনিস এই দুইটার মাধ্যমেই পৃথিবীর প্রতিটা প্রতিষ্ঠানের ব্যালেন্স রক্ষা হয় ভারসাম্য রক্ষা হয় অধিকার এবং কর্তব্য যদি পরস্পর ঠিক মত বুঝতে পারি এবং সেই হিসাবে কাজ করতে পারি মানুষ কিছু কাল্পনিক অধিকার এবং কর্তব্য নির্ধারণ করে তা অনেক সময় শৃঙ্খলার চেয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে তবে তার মেনে নেন এই আর কি তারপরে সেটা আদালত পর্যন্ত গড়ায় কেস কেন নানান কিছু হইতে হইতে মানুষের জীবনই শেষ হয়ে যায় জীবনটাই যেন এমন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 অনাদিকাল থেকেই চলে আসছে অনিয়ম অনিয়ম থাকলেও কোন সময় পৃথিবীতে এরকম কোন ঘটেনি যে কোন নারী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 যে তোমরা তোমাদের ইচ্ছা মতো নারীদের মধ্যে তিনি বলেছেন যে ইনসাফের ব্যাপারে কিছু অস্পষ্টতা থাকে বা ইনসাফ করতে পারব না এরকম তোমাদের যদি আশঙ্কা হয় তাহলে আল্লাহতালা বলছেন যে তাহলে একজন বিবাহ করো আমরা চলে আসবো এবং বাস্তবতার ক্ষেত্রে আমরা দেখি নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি এবং বিভিন্ন কারণে পুরুষ যুদ্ধে অথবা দুর্ঘটনা বিভিন্ন কারণে পুরুষ তাদের অকাল মৃত্যু হয় নারীরা থেকে যান স্ত্রীরা থেকে যান এই সমস্ত কারণেও আল্লাহ একজন পুরুষের উপরে চারজন নারীর পুরুষকে আপনি সমাজের যে চারজন আপনার বোন বা নারী হিসাবে যারা ঘুরাফুরা করছেন ওইভাবে পাচ্ছে না তাদেরকে এইভাবে ছেড়ে দিলে পরে সমাজ ভালসিত হয়ে পড়বে সমাজ ধ্বংস হয়ে যাবে বিচার ছড়িয়ে পড়বে তাদেরকে এইভাবে আপনি ছেড়ে দেবেন না এবং আপনারা যদি ক্ষমতা থাকে অবশ্যই আল্লাপাক এই কথাটা অত্যন্ত জলভাবে বলেছেন যে তাদের ভরণ করবার মতো এবং তাদেরকে বিয়ে করে চারজনকে সুন্দরভাবে ন্যায় নীতি অনুসরণ করে আদল ইনসাহের সঙ্গে রাখার মতো এরকম মানসিক শক্তি এবং ক্ষমতা অবশ্যই অপরিহার্য পূর্বশর্ত। শর্ত কারণ অনায়ত আল্লাপাক বলেছেন যে কাছে দিকে তারা আল্লাহ উঠবে যার দুজন স্ত্রীর মধ্যে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 কি কিটা যে চারটি খেতকে আশঙ্কা করলে তাহলে প্রতিষ্ঠা করবার যদি কারো মনে হয় এরকম আশঙ্কা থাকে ন্যায়নীতি আমি প্রতিষ্ঠা করতে পারবো না তার জন্য আল্লাপাক একাধিক নারীর ঘরে এনে তাদের মধ্যে অন্যায় অত্যাচার করার অবিচার করার বঞ্চিত করার তাদেরকে জর্জরিত করার কষ্ট দেওয়ার কোনো কাপড় চোপড় দেওয়া সেখানে ভারসাম্য দৈহিক যে চাহিদা সেগুলো আমি সেখানে ইসমাইল মাদানের কাছে আসবো চাহিদা যুগে মেয়েরা স্বামী চয়ে করতে পারত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 তারপরে দাঁড়াবে বাচ্চা হওয়ার পরে মহিলা নেকায়ে শেগার তাহেলি জামানার নেকা যে উভয় পক্ষের বিবাহ হতো আমার বোন তুমি নি তোমার বোন আমি নিও মাঝখানে মোহর থাকবে মোহর থাকবে না তাহলে দেখুন দর্শক শ্রোতা আপনারাই ভাবুন স্ত্রী একজন বড় ঘরে পাঠিয়ে দেবে সন্তান ধারণ করে নিয়ে আসবে সেটা মিথ্যা ভাবে নিজের সন্তান মনে করবে যে ওখান থেকে আমার সন্তানটা আমার নামে যে সন্তানটা জন্মগ্রহণ করবে সেটা বীর হবে ব্রেনি হবে উচ্চ হবে এই যে নিকৃষ্ট চিন্তা পুরুষের মধ্যে ইসলাম করে দিয়েছে আর দশ জনের সাথে ওর ঘর থেকে সন্তান হয়েছে এগুলাকে আপনারা মনে করেন যে কোন মানে কোন ভদ্র ইসলাম তাহলে মানুষকে সভ্যতার কোন চূড়ান্ত স্ত্র নিয়ে এসেছে আল্লাহ হক যারা বলে ইসলাম অত্যাচার করতে নারীদেরকে আমি বলবো আপনার জ্ঞান ও পাপি না মূর্খ পাপি না হলে মূর্খ সভ্যতা প্রসঙ্গ আপনাদের কোনটাকে সম্মানিত পৃথিবী সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটু বিরতির পরে আবার আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আপনারা দেখছেন বাংলা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 আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা সম্মানিত সারা পৃথিবীর দর্শক শ্রোতা জাহিলিয়াতের সকল ব্যবস্থাপনা যেন বিরতির পরে আবার আলোচনা ফিরে আলোচনা যে সকল সিস্টেম সেইটাই আবার আমাদের ফিরে যে যেখানে খুশি জেনা করবে বাচ্চা তারপরে একটা যাবে কাজী সাহ না হলে গির্জার পাদরি পরে দিবে কার সন্তান সেটা নিয়ে একজনের হয় না ইদ্যতটা তো এস্তেব্রায় রেহেম রেহেমের ভিতরে আগের স্বামীর কিছু থাকলে সেটা বের হয়ে যাবে অথবা বাচ্চা হয়েছে প্রমাণিত হবে এটা আগে সুন্দর ভাবে মানুষের ইজ্জত সম্মান তারা যেন জীবনযাপনের জন্য কি সুন্দর বিধান দিয়েছেন এই বিধানকে কি আমরা শ্রদ্ধা করতে পারব না শ্রদ্ধার মধ্যে রয়েছে আমাদের জীবনের কল্যাণ ইসলাম চারটি অনুমতি দিয়েছে প্রয়োজন হলে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 আবার তো দুই বছর পরে কি ছুটি বলতে আল্লাহ তার চাহিদাটা সেখানে মেটাতে পারছে পুরুষ ভাবে বাচ্চা হওয়ার পরে অন্তত পক্ষে দেড় মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় এই সহ্য ধৈর্য না থাকার কারণে দেখা যায় যে অনেক স্বামী পরক চরিত্র হারায়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 এইভাবে উল্লেখ করেছেন যেটাকে আল্লাহ রাসোলে বলছেন যে একজন পুরুষ চারজন স্ত্রী আছে তো একজন স্ত্রীকে তালাক দিয়েছে এখন স্ত্রী তালাক্ত হওয়ার পরে ঋতু যতদিন পর্যন্ত পার না হচ্ছে ততদিন পর্যন্ত ওই স্বামী আর একজন স্ত্রীকে গ্রহণ করতে পারবে কেননা ওই নারীর তিন ঋতু হওয়া পর্যন্ত ও এখনো ওই পুরুষের অধীনেই আছে অবশ্যই এই ব্যাপারে বুঝে নিতে হবে যে পুরুষের জন্য এতে একটা বড় কল্যাণ আছে যার কারণে আল্লাহ এটা বলেছেন সেটা তার প্রবৃত্তিকে ঠেকে রাখা কারণ হতে পারে সেটা নারীর কল্যাণ হতে পারে যে একাধিক গ্রহণ করলে তাহলে নারীদের সমস্যাটা একটু দূর হবে বা এটা হতে পারে যে একাধিক স্ত্রী গ্রহণ করলে একজন পুরুষের ভিতরে যে প্রবৃত্তি আছে যে একজন নারীর পাঁচ দিন সাত দিন ঋতু হয়ে গেল তখন একজন পুরুষের থাকার অসুবিধা হতে পারে বা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 प्रयोजन चार जन हलो तो मारी गोदागुदी हो जाए नार লঙ্ঘন হবে যে কিছুক্ষণের জন্য সমাজ একটা সঠিক পথে টিকবে না যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে পলি গ্রামে একজন পুরুষ চারজনকে বিয়ে করতে পারে এটা কোন বাবাকে এবং স্বামীর করে দিল বড় স্ত্রী কে এটা কেমন ধরনের কথা হলো এই যে আইনটা হয়েছে এটা আল্লাহর আইনকে বাইপাস করার একটা নামান্তর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 পর্যবেক্ষণ করে যে আসলেই তার ক্ষমতা আছে কিনা আছে কিনা প্রয়োজন আছে কিনাচারিতার সুযোগ সেখানে না থাকে আসলে আমরা যখন সামাজিক কার্যক্রম করে তখন চাপিয়ে দি অথচ আইনটাকে শৃঙ্খলিত করে করা যেত আর যারা লোক যারা আসলেই প্রয়োজন টাকা পয়সা আছে দহিক সামর্থ্য আছে বাড়ি ঘর আছে বিভিন্ন তাদের খেদ প্রয়োজন বাচ্চা কা সেখানে কিন্তু তারাই সুযোগটা পাচ্ছে না আর জন্য হচ্ছে কি বিকল্প পথ বেড়ে গেছে নারীর জন্য বৈধ এই হচ্ছে আমরা সমানিত সমাজের মানুষকে বলবো যা আপনারা অহেতুক যারা বিবাহ সাথে করে এই পারিবারিক অশান্তির সৃষ্টি করেন এই জন্য করা উচিত নয় আবার যাদের প্রয়োজন শরীয়ত অনুযায়ী তাদেরকে বৈধতার ক্ষেত্রে আইনগত টানা হেসরা বন্ধ করা দরকার স্বচ্ছ পরিচ্ছন্ন করে দেওয়া দরকার আর যদি কেউ প্রয়োজন অনুপাতে সাংসারিক কারণে সামর্থন বিয়ে করে তাহলে আমার বন্ধের বা আগ্রেস্তিদের অত মানে কুণ্ঠিত হওয়া পরিবেশটা অত সেটাকে মেনে না নিতে পারা এই মানুষের কথাটাকেও আমাকে কয়েকদিন জেলখানায় রাখতে পারবে সময় আমাদের মেনে নাও তাহলে তোমার জন্য এটাই কল্যাণ এবং মঙ্গল সময় আমাদের পূর্ণ দেওয়া আমরা সামাজিক ভাবে সুস্থ থাকার চেষ্টা করব আমরা আইন যারা প্রণয়ন করি আমরা যা রাষ্ট্র পরিচালনা করে তারা সকলের সাথে পরামর্শ করে করা উচিত কোরআন হাজি যেন সাংঘর্ষিক না হয় সমাজের শৃঙ্খলাও যেন বজায় থাকে এদিকে একাধিক বিয়ে নারী কেন করতে দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত নারীরা হবেন কেন প্রেশার তারা রক্ষা করতে পারবে আরেকটা কথা ডক্টর জাকের না একসঙ্গে আলোচনা করেছিলেন যে যখন একজন চারজন মেয়েকে বিয়ে করে চারজন মহিলার সাথে তারা সহযোগে চারবার মিলিত হয় এজন্য রোগ বেলায় সমস্যা থাকে না আল্লা রসুল বলেছেন যে তোমাদেরকে পাঁচটা বিপদে এর মুখামুখি করা হবে তার একটা বিপদ হচ্ছে যখনই কোনো সম্প্রদায়ের মধ্যে আবার বৈধতা করতে গেলে সে হারাম করা যাবে না কোনো অবস্থাতেই আল্লাহ পাক আমাদেরকে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে ইসলামী বিধিবিধান মেনে সুশৃঙ্খল ভাবে চলার তফিক দান করুন এই কামনা করে আল্লাহের আলোচনা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত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 कखो एक सहाजे हाथ मानुषे हसीि फोटाते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 ডোনে জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন কোড এবং জাকাত কোড ঠিকানা IRAFI বি জিবি ডাবল টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো পাউন্ড অ্যাকাউন্ট নম্বর